b answer ajhi na answer idere dine a shobayamra shoron nei gujaro গত হইতেছিল এই দেয় গত হয়েছিল এই দেয় গত হইতেছিল কেউ এ দে গত হয়েছিল কেউ এ দেয় জিয়া রথে তাঁদের রই কবুরে জিয়ারতে তাদেরই কবর পাশে যায় গতই দেখছিল কেউ এই দেয় গতই দেখছিল কেউ এই দেয় গতই দেখছিল কেউ এই দেয় গতই দেখছিল কেউ এ দোই কেউ কারু বাবা কেউ কারো মা করু নে দা দা দা দে না কারো বাবা বাকার দাদা দয়ার দাদি কারো না না কারো শ্বশুর শ্বশুড়ি কারো বাবা বা কারো মা দা দয়ার দা দি না না কারো নানি শশুর কবর ঘরের লোদর দেখে তাকায় কবর ঘরের লোদর দেখে তাকায় গতই দেখছিলো এ দে এই দেখছিল কত খুশি কত হাসি হাসি তোমার বন্ধিত তারা শেষ কবর মজা হাসি খুশি যতই কর ভুলো না হো এই হাসির মরণ হবে থাকবে না দেহ হাসি খুশি যতই কর ভুলো না কেহ এই হাসির মরণ হবে থাকবে না দেহ সময় থাকতে কবর বাসির কর হক সময় থাকতে কবর বাসির কর হক দইতেছিল কেউ একদে নাই গত হইতেছিল কেউ একদে নাই গতই দেখছিল কেউ এ দেয় গতই এই কেউ এ দেয় জিয়ারতে তাদের ওই কব্বরে দাঁড়ায় জিয়ারতে তাদের রই কব্বর পাশে যায় গতই দেখছিল কেউ এ দোই গতই দেখছিল কেউ এ দোই এই এই বাংলাদেশ প্রফেশনাল সিঙ্গার আবু আনসারের কথা শুরু কণ্ঠে বিপিএস আনসার শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ঈদ মোবার সহযোগী শিল্পী তামিম হায়দা শিশু শিল্পী মেহেদি হাসান উমায়ের এবং আবুবক সিদ্দিক প্রযোজনায় বিপিএস প্রি মাদ্রাসা চাঁদপুর রেলগেট লাকশাম কুমিল্লা सौजुने रिदुम प्लस डट कम ऊनपंच पुराना पल्टन ठाका डाउनलोड करार्जन क्लिक करूँ डब्ल्यू डब्ल्यू डट